السلام عليكم ورحمة الله ان الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা করছি ইসলামী শরিয়ার আলোকে মানুষের জীবনে যে সকল লেনদেন ব্যবসা ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়ে থাকে তার শরিয়া আলোকে তার বিধি তার কিছু দিক নির্দেশনা নিয়ে সেরিয়তের মধ্যে ইসলামের মধ্যে মানুষের যে সম্পদ সে সম্পদ একজনের সম্পদ অপরজনের জন্য ক্ষণ করা ভোগ করা ব্যবহার করা তখনই বৈধ হয় যখন সেটা সম্মতির ভিত্তিতে হয় সম্মতির বিভিন্ন রূপ রয়েছে কখনো সেটা দান করা বা সাদার মাধ্যমে হয় কখনো সেটা আতিয়া অথবা হেবার মাধ্যমে হয় সেটা কাউকে এমনিতেই দিয়ে দেওয়া কখনো সেটা হাদিয়াহ अथवा तोफा तथा उपहार उपौौकन एवं गिफ्टर माध्यम है विभिन्न रूप रही है आप आलोचना कर मानुषेर पारस्परिक आदान प्रदान जो व्यावसायिक रूप से जाबसार मध्यमे मानुषे एकजुन सम्पद और एकजुन जन्वहार्वध है तब व्यावसायिक भाव एकजुन सम्पद अपने मालिकाना হস্তান্তর হওয়া একজনের সম্পদ অপরজনের জন্য ভোগ করার বৈধতা এর জন্য মৌলিকভাবে আল্লাহর কোরআন যেটিকে রূপে আরোপ করেছে মৌলিক শর্ত সেটি হলো আন যে পরস্পর একের জন্য অপরের প্রতি এই লেনদেনের মধ্যে আদান প্রদানের মধ্যে বিনিময়ের মধ্যে পরিপূর্ণরূপে সন্তুষ্টির প্রয়োজন এবং সেই সন্তুষ্টি কীভাবে পাওয়া যেতে পারে সেজন্যে ক্রয় বিক্রয়ের মধ্যে কি কি শর্ত রয়েছে সে সকল শর্তগুলো আমরা আলোচনা করেছি এবং শর্তগুলো আলোচনা করার পর আমরা একটি মৌলিক আলোচনায় যেতে চেয়েছি সেটি হলো যে সকল কারণে ইসলামী শরিয়ার মধ্যে ব্যবসা বা ক্রয় বিক্রয় লেনদেন এটা নিষিদ্ধ হয়ে যায় শরিয়া অনুমোদিত হয়ে যায় মৌলিকভাবে তিনটি কারণ আমরা এখানে চিহ্নিত করেছিলাম একটি হলো। আলগারার তথা অনিশ্চয়তা অস্পষ্টতা থেকে যাওয়া দ্বিতীয় হলো আল এদোর যেখানে অন্যের ক্ষতি করার একটি প্রবণতা থাকে আর তৃতীয় হলো আর রিবা সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্টতা বা সুদের সঙ্গে সাদৃশ্য প্রিয় দর্শক আমাদের আলোচনা বর্তমানে চলছে দ্বিতীয় যে অনিষ্টতা বা দ্বিতীয় যে নিষিদ্ধ বিষয়টি সেটি হলো আল এদুর ব্যবসার মধ্যে অন্যের ক্ষতি করার যে উদ্দেশ্য বা অন্যের ক্ষতির যে সকল রূপ যে রূপগুলোকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে সে বিষয় নিয়ে আজকেও একই বিষয়ের উপরে আমরা একটু আলোকপাত করব তবে একটু ভিন্ন আঙ্গিকে আমরা প্রথমে চলে যাব পৃথিবীর একটি প্রাচীনতম ইতিহাসের দিকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যে সকল পেগম্বর আলি হিমুসালাম যে সকল নবীদের ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন যে সকল উম্মদদের ইতিহাস নিয়ে আল্লাহ রব্বুল আলমীর পর্যালোচনা করেছেন এবং দুনিয়াতে পরবর্তী মানব জাতির জন্যে যে সকল ইতিহাস এবং যে সকল ঘটনাবলীর মধ্যে রয়েছে উত্তম শিক্ষার আদর্শ এবং তাদের জন্য সেখানে অনুকর কিছু শিক্ষণীয় বিষয় তেমনই একটি ইতিহাস হল হাজরত সোয়াইব আলিহ সালামের ইতিহাস সুরাহুদের মধ্যে আল্লাপাকুল ঘটনার একটি বিস্তারিত বিবরণ উপস্থাপন করেছেন আল্লাহ বলছেন আমি এলাকায় প্রেরণ করলাম তাদেরই একজন ভাই তাদের মধ্য থেকেই যার নাম হলো সোহাইব তিনি তার জাতিকে বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই মিজান আর তোমরা পরিমাপের সময় পাত্রের মধ্যে অথবা তোমরা দাড়ি পাল্লার মধ্যে কোনো ধরনের ঘাটতি করো না ইমনি আহাকুম বেখাই বা ইমনি আসাফ আলিক মাহিদ আমি তোমাদেরকে কল্লানের। পথ দেখাতে চাই এবং তোমাদেরকে উপরে আমি একটি কঠিন দিনের শাস্তি ভয় করি আমার জাতি আবার বলছি তোমরা পরিমাপের ক্ষেত্রে এবং তোমরা মেপে দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ মাত্রায় দিবে বলে আতব হাসুন আশিয়া মানুষকে তাদের অন্য বা তাদের জিনিস বুঝিয়ে দেওয়ার সময় খবরদার সেখানে তোমরা হ্রাস করবে না সেটাকে কমিয়ে দিবে না বলা এত আসাফিল আরফসিদ্দিন যদি তোমরা এটা করো মানুষকে দেওয়ার সময় তাদের প্রাপ্য যদি তোমরা কমিয়ে দাও তাহলে এটা পৃথিবীতে একটি বিপর্যয় সৃষ্টির কারণ হবে বলায়তা আসাফিল আরি মুফসিদিন ইর আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ফেতনা এবং ফাসাদ ছড়িয়ে দিও না বাকি ইয়তুল্লাহরুল্লাহ মিনিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এটা বিশ্বাস করো যে আল্লাহ রবুল্লা আলবিন তোমাদেরকে সঠিক পরিমাপে দেওয়ার পর যতটুকু যৎসামান্য মুনাফা তোমাদের থাকবে সেটুকুই তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেয়া সেই যৎসামান্য মুনাফাটুকুই তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে তখন তার জাতি বললো পালুয়া সাইফ হে সোহাইব আসালুকা মুরুকা মা আবুদ আবা উনা তোমার সালাদ কি তোমাকে এ কথা বলে যে আমরা আমাদের এ সকল বিভিন্ন পূজনীয় মূর্তিগুলোকে এবং আমাদের বানানো এ সকল মা আমরা পরিত্যাগ করবো আউ আন্নাফা আলাফি আমিনা মানসা অথবা আমরা আমাদের সম্পদে আমাদের যা ইচ্ছা তা করা থেকে আমরা বিরত থাকবো পিন্ডাকালা আংতাল হালিমুর রশিদ তুমি তো দেখা যায় বড়ই একজন ধৈর্যশীল মানুষ আর তোমাকে তো দেখা যায় যে তুমি খুব ভালো একজন মানুষ সাজতে চাও এই হল কোরআনে বিবরণ প্রিয় দর্শক এখানে আমরা কোরআনে পাকের এই বিবরণ থেকে কয়েকটি বিষয়কে গুরুত্বের সাথে আমরা এখানে আলোচনা করতে পারি প্রথম কথা হল আল্লাহ বলছেন আর এভাবে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে তোমরা ছড়িয়ে পড়ো না প্রিয় দর্শক এখান থেকে একটি বিষয় বুঝা যায় সেটি হলো এই মাপে কম দেওয়া কাউকে কোনো জিনিস দেওয়ার সময় তার প্রাপ্যটাকে কৌশলে একটু হ্রাস করে দেওয়া এটাকে কমিয়ে দেওয়া এটি হলো পৃথিবীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম উপায় সামাজিক বিশৃঙ্খলা মানুষে মানুষে হানাহানি এবং দ্বন্দ্ব সংঘাতের এটি একটি অন্যতম একটি কারণ যে অন্যদেরকে দেওয়ার সময় তাদের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে কম দেওয়া হয় এই বিষয়টি আল্লাহ পা আকব্বুর আলমিন এখানে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই সেটি হলো আল্লাহ বলছেন বাকি ইয়তুল্লাহ খয়রুল্লাহম বাকি ইয়তুল্লাহ লাকুম। অর্থাৎ তোমরা মাপে কম দাও মানুষকে ঠকাও আসল উদ্দেশ্য হল অধিক মুনাফা অর্জন করা তো বেশি মুনাফার লাভে অতিরিক্ত মুনাফার আশায় তোমরা মানুষকে ঠকাও আল্লাহ বলছেন বাকি ইয়তুল্লাহ খায়রুল্লাহ কুম এই অতিরিক্ত যেই মুনাফাটা তোমরা অবৈধ পথে মানুষকে ঠকিয়ে অর্জন করছ এই মুনাফা তোমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে না বরং বাকি ইয়তুল্লাহ খায়রুল্লাগুম সৎ পথে মানুষের অধিকার যথাযথ আদায় করে তোমরা ব্যবসা করো এতে হয়তো তোমরা দেখবে যে খুব বেশি তোমাদের মার্জিন থাকছে না খাইরুল্লাহম তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে এটি হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমরা সোহাইব আলাইহি সালামের জাতির ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে আমরা দ্বিতীয় পয়েন্ট এটি পেলাম যেটা এখানে বিশেষ গুরুত্বের সাথে লক্ষ্য রাখার এবং শিক্ষণীয় ব্যাপার তৃতীয় যে বিষয়টি এখানে আমি উল্লেখ করতে চাই। চাইবাফা হাজ আলাইহি সালাম যখন তার জাতিকে সতর্ক করলেন তখন তার জাতি কি বলল যে হে সোহাইব তোমার সালাপ কি আমাদের এ সকল কাজে বাধা দিতে তোমাকে উদ্বুদ্ধ করে আমরা আমাদের মাবুদ এবং আমাদের যে সকল পুজনীয় আছে তাদেরকে ইচ্ছা মতো এপাদত করতে পারবো না এবং আমরা আমাদের সম্পদে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লেনদেন করতে পারবো না যেভাবে ইচ্ছা সেভাবে আদান প্রদান করতে পারবো না এইটা ব্যাপারে তুমি নাক গলানোর কে ইমনা খালে আং তালে হালিমুর রশিদ তুমি তো দেখা যায় যে খুব ভালো মানুষ আসতে চাও উপহাস করছে তারা সোহাইব আলাইহালামকে আর সোয়াইব আলাইলামকে তারা বলছে যে আমরা আমাদের সম্পদের ব্যাপারে যা ইচ্ছে তাই করব কম দিব না বেশি দিব সেটা আমাদের ব্যাপার এটা নিয়ে তুমি মাথা থাকা মানুষকে প্রিয় দর্শকের তিনটি পয়েন্ট আমরা এখানে বিশেষভাবে চিহ্নিত করলাম এই ঘটনা থেকে যেটা আল্লাহ পাক রব্বাহ আলমিন কোরআনে পাকের মধ্যে আলোচনা করেছেন এই ব্যাপারে আরো কিছু কথা আমরা বলবো তবে এর আগে একটি ছোট্ট বিরতি বিরতিতে সকলে আমাদের সাথেই থাকুন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 कत सुंदर भवित्र कुरान अगणित जीवन के आलोकित प्रिय दर्शक आगे हजरत सलामजा के যে বিষয়গুলোকে সতর্ক করেছেন এবং তার জাতির যে সেই সতর্কতার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে সোহাইব আলীহী সালামকে যে রিপ্লাই করা হয়েছিল সেখান থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি বিষয়কে আমরা এখানে পয়েন্ট আউট করলাম এগুলো আজকের সমাজের প্রেক্ষিতেও আজকের বাস্তবতার প্রেক্ষিতেও এই বিষয়গুলো অনেক তাৎপর্যময় আজকে বড় ধরনের একটি সামাজিক ব্যাধি হিসেবে এটি আজকে প্রতিষ্ঠিত যে মাপে কম দেওয়া পরিমাপে কম দেওয়া আর এটাকেই মুনাফা অর্জনের একটি বড় সোর্স বলে এটাকে মনে করা হয় কিন্তু আল্লাহর কোরআন যা বলছে যে এইভাবে মাপে কম দিয়ে অন্যকে ঠকিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন এটা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ আল্লাহ আকরাবুল আলমিনের পক্ষ থেকে মানুষের জীবনে শান্তি তুলে নেওয়া হয় এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা ফেতনা ফাসাদ বৃদ্ধি পায় তৃতীয় হলো যে যারা এভাবে অতিরিক্ত মুনাফার আসায় মানুষকে ঠকাই মানুষকে মাপে কম দেয় আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের এই শিক্ষা আমাদের উপলব্ধিতে রাখা দরকার লাকুম। আল্লাহ রাবুল্লা আলমিন তোমাদের জন্যে বৈধ ট্রানজ্যাকশনের পর এবং ক্রেতাকে তার যথাযথ হক এবং তার যা পাওনা প্রাপ্য সেটা পরিপূর্ণ পরিশোধ করে দিলে এর মধ্যেই তোমাদের প্রভূত কল্যাণ নিহিত রয়েছে প্রিয় দর্শক এ বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বৈধ উপায়ের উপার্জন সামান্য হলেও এর মধ্যেই কল্যাণ অবৈধ উপায়ের উপার্জন অনেক বিশাল অ্যামাউন্ট হলেও এর মধ্যে প্রকৃত কল্যাণ নিহিত নেই পৃথিবীতেও নেই ইহুকালেও নয় পরকালেও নয় কোনো জীবনেই এর জন্যে মানুষ কল্যাণ লাভ করতে পারে না তৃতীয় বিষয়টি একই ব্যাপার যে মানুষ মনে করে যে আমার সম্পদ ব্যবসা বাণিজ্য আমাদের আমরা ব্যবসা করব যেভাবে ইচ্ছা সেভাবে করব এখানে আবার ইসলাম কিছু বলতে আসবে কেন ধর্ম আবার এখানে আসবে কেন এটা নতুন কোন মনোভাব নয় এই মনোভাব সোয়াইব আলহি সালামের সেই অপরাধী জাতি তাদের মধ্যে এই প্রবণতা ছিল তারা এই কথাই বলছে মা আর তোমার সালাত কি কথা বলে যে আমরা আমাদের সম্পদের মধ্যে আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ব্যবহার করতে পারব না আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের সম্পদের মতো যা ইচ্ছা তা করতে পারব না এই কথাই কি তোমার সালাত তোমাকে শিক্ষা দেয় অর্থাৎ তারা সম্পদ নিজের এখানে যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবসা করব। কাউকে ঠকাই কাউকে যেতে সেটা আমার ব্যাপার এখানে ধর্মের কোনো কিছু বলার নাই নবীর কিছু বলার নাই এরকম ছিল তাদের চিন্তা দর্শন প্রিয় দর্শক এই চিন্তা এটি যে ইসলাম স্বীকার করে না এটি ক্ষুদাদ্রোহী একটি চিন্তা আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদেরকে বুঝবাতে অসুবিধিক দান করুন প্রিয় দর্শক আমরা এই যে আলোচনা সুাইব আলহ সালাম সতর্ক করলেন প্রথমে তাদেরকে শিরিক থেকে ফিরে এসে খালেস্তহিদ এবং ইমাম গ্রহণ করা শিক্ষা দিলেন তা আবাদ দিলেন এরপরেই তাদেরকে যে কথা বললেন সেটা হল যে তোমরা তোমাদের এই অপরাধ মাপে কম দিয়ে মানুষকে ঠকানোর যে অপরাধ এই অপরাধ থেকে তোমরা বিরত থাকতে হবে ফিরে আসতে হবে কিন্তু কে শুনে কার কথা সোরে না হি শুনে ধর্মের কথা সোহাইব আলহিসুলের সেই সম্প্রদায় তারা তার কথা শুনল না তারা সঙ্গে নানারকম উপহাসমূলক আচরণ করতে লাগল চূড়ান্ত পর্যায়ে আল্লাপাক রব্বুরা আলমিন সোহাইব আলহিসুলের জাতিকে ধ্বংস করে দিলেন এবং পরবর্তী বিশ্ববাসীর জন্যে তারা একটি উত্তম শিক্ষণীয় ঘটনার ম্যাটার এবং উপাদান হিসেবে ইতিহাসে তার আশ্রয় নিল প্রিয় দর্শক কাজে আমরা এই ঘটনা থেকে সুাইব আলাইহাতুয়া সালামের এই জাতির ধ্বংস থেকে যে ইতিহাস থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটাই আজকে আমাদের আলোচনা করতে চাই সেটি হলো আত্মাতফিফ তৎফিফ অর্থ হলো আত্মাক অর্থাৎ মাপে কমিয়ে দেওয়া আল্লাহ আল্লাপাক রব্বর আলমিন ক্রয় বিক্রয়ের মধ্যে ট্রানজেকশনের মধ্যে মুসলমানদের ইমানদারদের না বেচার মধ্যে এই বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে আল্লাহ পাক প্রভাবিত করেছেন নিষিদ্ধ করেছেন তোমরা কেন মাপে কম দিবে আল্লাহর আলমিনে পাকের সুরে মুতা মধ্যে বলছেন আল্লাহ বলছেন ভয়াবহ পরিণাম ওই সকল মানুষদের জন্যে যারা মানুষকে পরিমাপে কম দেয় যাদের চরিত্র হলো এই মানুষের কাছ থেকে যখন তারা পরিমাপ করে কিছু নেয় তখন নিজের পাওনাটা পরিপূর্ণভাবে বুঝে নেয়ুমসিরন আর যখন অন্যকে কিছু পরিমাপ করে দেয় অন্যকে যখন কিছু দেওয়ার প্রশ্ন আসে তখন তারা কমায় দেয় এটি তাদের একটি খারাপ ক্যারেক্টার তাদের কি আল্লাহ এরা কি ভাবে না যেদিন আল্লাহ আলামিন সমগ্র মানব জাতির মধ্যে বিচার করার জন্য বিচারকের আসীন আল্লাহ রব আলমিন সমাসীন হবেন যাই হোক তো এভাবে আল্লাপা আকরব্বর আলমিনে পাকের সুরে মুতা মধ্যে যারা মাপে কম দেয় পরিমাপে কম দেয় এখানে আমরা আলোচনা করতে কম কম দেওয়া। দেওয়া পরিমাপে এটা খুবই জঘন্য একটি অপরাধ হিসেবে আল্লাহাক আকরব্বর আলমিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করলেন এবং পৃথিবীর একটি জাতিকে এই অপরাধে আল্লাহাক আকরব্বর আলমীন ধ্বংস করে দিলেন প্রিয় দর্শক এ থেকে আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি যে পরিমাপে কম দেওয়া মাপে কমিয়ে দেওয়া এটা কত জঘন্য এবং আল্লাপা আকরাবুল আলমিনের নিকট কতটা অপছন্দনীয় একটি চরিত্র কাজী এই জন্য তাঁত ফিফ থেকে বিরত থাকতে হবে অন্যের অধিকার তার যথাযথভাবে পূর্ণ করে দিতে হবে আল্লাপা আকরাবুল আলমী ওয়াদা করেছেন যারা সত্যবাদিতার সাথে মানুষকে না ঠকিয়ে আমানতদারের সাথে সততার সাথে যারা ব্যবসা করবে নবী আকরম সাল আলী আসলামের সাথে মান নবীন যারা সততার সঙ্গে বিশ্বস্ততার সাথে সত্যবাদিতার সাথে যারা ব্যবসা করবে তাদের হাসর হবে নবীদের সাথে সালহীনদের সাথে সিদ্দিকীনদের সাথে এভাবে আল্লাহ পাকরাবুল আলামিন তাদেরকে হেফাজত করবেন এবং তাদেরকে অনেক উঁচু মর্যাদা আল্লাপাকবুল আলমিন দান করবেন তো এই যে পরিমাপে কম দেওয়া মাপে কম দেওয়া এটা খুব জঘন্য একটি অপরাধ আল্লাপাক রব্বুর আলামিন এই অপরাধকে মানুষের ধ্বংসের কারণ বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক কাজী আমরা পরিমাপে কম দিব না বরং পরিমাপ যখন করব মানুষের কাছ থেকে নেওয়ার সময় আমার পরিমাপ যন্ত্র যেভাবে ব্যবহৃত হবে মানুষকে দেওয়ার সময় পরিমাপ যন্ত্র একইভাবে ব্যবহার করতে হবে প্রিয় দর্শক আমরা এখন দেখতে যাই যে আসলে আমাদের সমাজে প্রচলিত এরকম তাৎ ফিফ তাঁত ফিফ শুধুমাত্র একটি ক্ষেত্রেই কার্যকর নয় যে শুধু পরিমাপ করার সময় দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করার সময় কম দিলাম ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ নয় বরং এটি তো হল এটি একটি রূপ মানুষের সাথে মাপে কম দেওয়ার একটি রূপ হলো যখন পরিমাপ করা হবে পাত্রের দ্বারা অথবা দাড়িপাল্লার দ্বারা তখন পরিভাপ করার সময় যে কোনো কৌশলে মানুষকে কম দেওয়ার কৌশল অবলম্বন করা আর যে কোনো কৌশলে মানুষের কাছ থেকে বেশি সম্পদ নেওয়ার কৌশল করা এই সবগুলি হলো তৎফিফ তবে এগুলো তাতফিফ আছেই ছাড়াও। আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে আর অনেক কাজ আমরা এমন করে থাকি যা নিজের জানা সত্যে বা অজান্তে যেগুলোর মধ্যে আসলে তাঁতফিফের যে মূল থিমটা তাঁতফিফের যে মূল দর্শনটা সেটা কিন্তু সেখানেও পাওয়া যায় তো যেখানেই তাঁতফিফের এই মূল বিষয়টা পাওয়া যাবে সেই কাজটাই কিন্তু নিষিদ্ধ হবে সেই কাজটা সেটি আলাদা করবে না প্রিয় দর্শক আমরা এমন কিছু দিক দেখতে পারি যে সমস্ত কারণে বা যে সমস্ত ক্ষেত্রে তাঁতফিফের মতো মাপে কম দেওয়ার মতো একটি অপরাধ বা একটি ত্রুটি আমাদের দ্বারা সম্পন্ন হয়ে থাকে বা হতে পারে যেমন এটা একটি ফিফের অন্তর্ভুক্ত রূপ যখন কোন মানুষ কোনো পণ্য বিক্রয় করে তখন সেই পণ্যের সাথে ভেজাল মিশ্রণ করে দেওয়া দুধের সাথে পানি মিশ্রণ করে দেওয়া চালের সাথে কঙ্কর পাথর মিশ্রণ করে দেওয়া এভাবে যে কোনো জিনিসের সাথে পেট্রোলের সাথে ডিজেল মিশ্রণ করে দেওয়া অক্টেনের সাথে কেরোসিন তেল মিশ্রণ করে দেওয়া এইভাবে যে কোনো পণ্য যেটা বিনিময় করা হবে এটা পরিমাপ কমিয়ে দেওয়া অথবা অন্যটার সাথে এটাকে মিলিয়ে দেওয়া অন্য কোনো আইটেমের সাথে যখন এটাকে মিলিয়ে দেওয়া হল তো এটাও তাঁত ফিফের মধ্যে অন্তর্ভুক্ত পরিমাপ এখানে ঠিক দিলেও এটা তাঁত ফিফের মধ্যে অন্তর্ভুক্ত কেন কারণ যে ব্যক্তি যেই পণ্য ক্রয় করতেছে তার সাথে যদি অন্য পণ্য মিশ্রণ করে দেওয়া হয় দুধের সাথে যদি পানি মিশ্রণ করা হয় তাহলে আমি হয়তো পরিমাপ দিলাম এক কেজি কিন্তু আসলে তো এখানে এক কেজির মধ্যে একশো গ্রাম আছে পানি তো আমি যে একশো গ্রাম পানি দিলাম এক কেজি দুধের মধ্যে তাহলে তাকে তো পরিমাপ করে দিলাম আমি এক হাজার গ্রামই পরিমাপ করে দিলাম পরিমাপ তো ঠিকই থাকলো কিন্তু আসলে সে আমার কাছ থেকে পানি ক্রয় করেনি সে তো আমার কাছ থেকে দুধ ক্রয় করেছে তো সেই দুধ কিন্তু সে এক কেজি পেল না সে পেল নয়শো গ্রাম আর বাকি একশো গ্রাম দুধের জায়গায় চলে গেলো পানি কাজে আমি কিন্তু তাকে পরিমাপে কম দিলাম প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার সময় শেষ তাঁত ফি এই ধরনের কিছু রূপ নিয়ে সমাজে প্রচলিত আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং তাঁত ফি যে ক্ষতির দিকগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব সে পর্ব শুনবার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও আখরুদ আবানুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন নির্দেশ দিবে নিষেধাজের মুজাফর হাফিজ হাজবুল্লাহ বিনার হুসেন শাহিদুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক कथाजे इतिब क्रम विकास उल्लेख नम्बर खंडलर लोक नबीजर जिज्ञेस कर लो हे रसलमान बारेजीज़ कर लोकटी चतुर्थ बार जिज्ञेस करलोर के नबीजी तुम्हारा मैंने चार भाग तीन भाग अर्थात पचात्तर पार्सेंट जाए मायर दिखे चार भाग एक भाग और 25 छीस नंबर तीन हजार एक नबीजू सलाम तुम्हार मेर पैर नीचे